আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن بعد اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام আমাদের আজকের আয়োজন আপনাদের জন্যে আল ইসলাম ইসলাম অর্থ কী ইসলাম কাকে বলে এবং ইসলাম সম্পর্কে আমাদের সম্যক একটা ধারণা নেওয়া উচিত ইসলাম যার অর্থ হচ্ছে আলিস ইসলাম অল কেয়া অল ইন কেয়াদ আনুগত্য করা আত্মসমর্পণ করা পুরনো আত্মসমর্পণ করা অথবা ইসলামের অর্থ হয় আলি ইখলাসুল ইখলাসুল ইবাদমাত্র আল্লাহর জন্য ইবাদতকে নির্দিষ্ট করা দুইটি অর্থ হয় ইসলামের একটা হলো আত্মসমর্পণ করা আনুগত্য করা আরেকটি হলো কি সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করা আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন আফাগা ই রাদীন আফাগাই সুর আল ইমরানের তিরাশি নম্বর আয়ত আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া কি অন্য কোনো দিন তারা তালাশ করে অথচ তার জন্য আসমান জমিন স্বেচ্ছায় অইচ্ছায় তার কাছে অনুগত হয়েছে আত্মসমর্পণ করেছে ও ইলেই হিরুজাণ এবং তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে আল্লাহ রব আলমিন সুরা সফাতের একশো তিন নম্বর আয়তে বলছেন যখন আত্মসমর্পণ করে দিলেন ইব্রাহিম এবং ইসমাইল এবং সন্তানকে উড় করে সহায় দিলেন তাহলে এখানে আমরা পাচ্ছি ইসলাম অর্থ আত্মসমর্পণ করা আনুগত্য করা আবার ইসলাম অর্থ হয় কি একমাত্র ইবাদাত আল্লাহর জন্য নির্দিষ্ট করা যেমন আল্লাহ আল্লাহর রব্ব আলমসুর আলোকমানের ২২ নম্বর আয়াতে বলছেন অমাই উসলিম ওয়াজহাহু ইলাল্লাহ যে ব্যক্তি তার চেহারাকে একমাত্র আল্লাহর কাছে কি করে দেয় সফরধ করে দেয় ওয়া মহসেন এবং সে এখানে এহসান যেন আল্লাহকে দেখছে অথবা আল্লাহ অবশ্যই তাকে দেখতেছেন মহসেন অবস্থায় ফাকাতম সাকাবিল উসকা সে কী করল মজবুত হাতলকে আঁকড়িয়ে ধরল আল্লাহ্ন সুরা বাকার বাকারায় আল্লাহ রব আলিন বলছেন যে ইদ কল আল্লাহ রসলিম কল আসলাম রব্বিল আলমিন সুরা বাকারা একশো একত্রিশ নম্বর আয়তে যখন ইব্রাহিমকে আল্লাহ বললেন ইব্রাহিম তুমি একমাত্র আল্লাহর জন্য এবাদত এবাদতে নিবেত হয়ে যাও তখন তিনি বললেন আসলাম তুলিন আমি আমার মহান রব্বুল আলমিন ইবাদত করার জন্য আমি নিবেদিত হয়ে গেলাম তাহলে ইসলামের দুইটি অর্থ আমরা এখানে জানতে পারলাম ইসলাম শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহ্লামের দিন নয় ধর্ম নয় বরং ইসলাম ইসলাম সমস্ত নবীরসুরের দিন অতএব ইসলাম এখানে আমাদের মনে রাখতে হবে ইসলামের অর্থ শরীয়তের অর্থে আসে এই শব্দিক অর্থ ইসলামের পরিভাষায় ইসলাম বলা হয় আলিস ইসলাম তৌহিদ এর সঙ্গে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা কোন গাছ কোন চন্দ্র সূর্য কোনো পীর বুজুর্গ মশায়েক আর জিন জিনিসা না বরং একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং এবারতের মাধ্যমে আনুগত্যের মাধ্যমে তা প্রমাণ করে দেওয়া বারাত সিরকেও আহলি এবং সিরিক এবং যারা সিরিক করে মুশ্রিক তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে দেওয়া এর প্রমাণ ইব্রাহিম আলাইসাতলাম যিনি একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং আনুগত্যের মাধ্যমে তিনি আল্লাহ রব্বুল্লা আলামিনের কাছে প্রমাণ করে দিয়েছেন এবং সিরিক ও মুশেক থেকে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন তাই তো আল্লাহ যখন অর্ডার করলেন যে বেবি বাচ্চাকে রেখে আসো কাবা ঘরের পাশে সাথে সাথে ছেলেকে জবা করো সাথে সাথে সাথে সাথে এইভাবে তার বংশ তার পরিবার তার সমাজ তার জাতি এবং তাদের যে সিরিক সম্প থেকে তিনি সম্পর্ক ছিন্ন করেছিলেন এইভাবে তিনটি জিনিস যখন একজন মানুষের মাঝে পাওয়া যায় তখনই তাকে মুসলিম বলা হয় যে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী এবং আনুগত্যের মাধ্যমে তা প্রমাণকারী এবং শির্ক ও মসজিদ থেকে সম্পর্ক ছিন্নকারী তাকেই বলা হবে মুসলিম যখন পর্যন্ত এই তিনটি জিনিস না পাওয়া যাবে কোনো ব্যক্তির মাঝে তখন পর্যন্ত সে মুসলিম হতে পারে না এই তিনটি যখন না পাওয়া যাবে সেটা ইসলাম হতে পারে না তাহলে এই ইসলাম সমস্ত নবী রসুলের কি ছিল দিন ছিল ইব্রুহ আলী সাল্লাম সম্পর্কে আল্লাহ রবীন্দন বাহাত্তর নম্বর আয় বলেন তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আমি তোমাদের কাছে কোনের পারিশ্রমিক চাই না আমার পারিশ্রমিক তো আল্লাহর কাছেই রয়েছে আর আমাকে আমি নির্দেশিত হয়েছি আমি যেন আত্মসমর্পণ করে মুসলিমের অন্তর্ভুক্ত হয়ে যাই ইব্রাহিম আলাইসালুস্লাম সম্পর্কে আল্লাহ্রাহিম ইব্রাহিম আলহিসাম ইব্রাহিম আলী সাল্ল না তিনি খ্রিস্টান ছিলেন মুসিক তিনি নিবেদিত একমাত্র আল্লাহর বদকারেন মুসলিম আত্মসমর্পণ করেছিলেন আল্লাহর একমাত্র বদকারী ছিলেন ওমা খ্যান মিনাল মুশিক এবং তিনি মুশ্িক ও না সুর আল ইমরানের সাতষট্টি নম্বর আয়েত আল্লাহ সাতষট্টি আয়েত আল্লাহ এটার কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এইভাবে ইব্রাহিম এবং ইসমাইল যখন আল্লাহর ঘর বানাচ্ছেন তখন দোয়া করছেন হে আমাদের প্রতিপালক আমাদেরকে তোমার একমাত্র আত্মসমর্পণকারী তোমার ও বানিয়ে দাও অমিন্দুরা মুসলিম এবং আমাদের সন্তানদের থেকে তোমার একটা মুসলিম ওম্মাদ তুমি বানিয়ে দাও সিরা বাকারা একশো নম্বর আয়াত এইভাবে ইয়াকুব আলসালাম তার মৃত্যুর সময় সন্তানদেরকে বলেছিলেন তোমরা আমার পরে সুরাবাকার একশো তেত্রিশ নম্বরে আল্লাহ বলছেন যে কার তোমরা করবে ইয়াকুব আল্লাম তার স্বর্ন বললেন বললেন যে আমরা একমাত্র এক এল্লাহর এবাদ করব। এবং তোমার যে এবং আপনার বাবাদের ইলামাত্র ইলাপনকারী একই কথা ইন কুন তুম মুসলিমিন হে আমার জাতি তোমরা যে আল্লাহর প্রতি ইমানে থাকো তা আল্লাহর প্রতি তোমরা ভরসা করো ইন কুন মুসলিমিন যদি তোমরা প্রকৃত মুসলিম হয়ে থাকো ইউসুফ আল্লাহাম দোয়া করেছিলেন সুরা ইমরানের বাহান্ন আপনি সাক্ষী থাকুন ওষাদ বেআর মুসলিম এভাবে তাহলে বুঝতে পারলাম আমরা সমস্ত নবীরসুলের দিন ছিল কি ইসলাম সমস্ত নবীর উস্সুলের দিন ছিল ইসলাম একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা তারি আনুগত্য করা এবাদত নিবেদিতভাবে আল্লাহর জন্যে নির্দিষ্ট করা এরপরে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহাল্লের মাধ্যমে এই দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এবং এই দিন ছাড়া অন্য কোন দিনে তালাশ করলে আল্লাহ তা কবুল করবেন না লেও মাকমতুলা কুম দি না আল্লাহরুল আলমিনের দিন ইসলাম ছাড়া অন্য কেউ তালাস করলে সেটা আল্লাহ কবুল করবেন না এবং কেমতের দিন সে ক্ষতিগ্রস্ত হবে সুর আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ জানিয়েছে ইন্দা ইন্দ আল্লাহ রব্বুল আলমিনের কাছে মনোনীত দিনেই হচ্ছে যে ইসলাম অতএব ইসলাম এর একটা বাজ্যিক দিক রয়েছে একটা আত্মিক দিক রয়েছে ইসলামের পাঁচটি রুকুন রয়েছে দুইটি সাক্ষ্য প্রদান করা আল্লাহ রবুল্লা আলমিন ছাড়া সত্য কোন ইলাহী সব বাতিল আল্লাহ ছাড়া মোহাম্মদাম তার বান্দা ও রসুল এরপরে নামাজ কায়েম করা পাঁচ অক্টো প্রতিদিন জাকাত প্রদান করা রমজান মাসের পুরো রোজা রাখা সমর্থ ব্যক্তি ব্যক্তির জন্যে আল্লাহর ঘরের হজ করা এটা বাজ্যিকামল এবং আর কিছু রয়েছে ইসলামের কি ইমান পাঁচ ছয়টি ইমানের রুকুন রয়েছে আল্লাহর প্রতি ইমান আনা ফ্রেস্তাদের প্রতি ইমান আনা আসমানি কিতাব সহির প্রতি ইমান আনা নবী রসুলদের প্রতি মানানা ভাগ্যের ভালো বন্ধুর প্রতি কী বলে আখেরাতের আনা ভাগ্যের ভালো প্রতি মানানা ভালো বন্ধুর প্রতি ইমান আনা এইগুলি এই ছয়টা হচ্ছে রোকন ইসলাম এবং ইমান শব্দ দুটি যদি একসঙ্গে ব্যবহার হয় তাহলে তার ভিন্ন অর্থ হয় অর্থাৎ ইসলাম বাহ্যিক যে কাজগুলি আর ইমান যেগুলি আত্মিক আত্মার সঙ্গে সম্পর্ক কিন্তু যখন দুইটা দুই জায়গায় এক এক আলাদা আলাদা বর্ণা হবে কোথাও কোরআনে তখন ইসলাম বলে সেখানে ইমানও বোঝা যাবে ইসলাম ইমান দুইটি আসবে আর যেখানে ইমান বলবে সেখানে ইমান ইসলাম দুইটি বোঝা যাবে তাহলে আসুন আল্লাহ রব্বল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ ন্যাশনালিটির মাধ্যমে আগের সমস্ত ন্যাশনালিটিকে ক্যান্সেল করে দিয়েছেন এই পাসপোর্টের মাধ্যমে আগের সমস্ত পাসপোর্টকে ক্যান্সেল করে হয়েছে অতএব আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের দিন জানার জন্য এবং মুসলিম হয়ে মরার জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ সুর আল ইমরানের একশো নম্বর আয়াতে সব করছেন হে মমিনা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো যথাযথ ভয় করো এবং মুসলিম না হয়ে তোমরা মরো না অতএব ইসলাম ছাড়া আর কোন আমাদের পথ নেই আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আল্লাহর সন্তুষ্টি পাইতে হলে দুনিয়া খেলাতে কল্যাণ চাইলে ইসলামের মাধ্যমে আমাদেরকে তালাশ করতে হবে আর ইসলাম কোরআন এবং সই হাদিসের মধ্যে রয়েছে এই ইসলাম কোরআন ও সই হাদিস ছাড়া অন্য কোথাও তালাস করলে হবে না কোন খানকায় কোন গ্রুপে কোনো দলে কোন মাঝাবে একক মাঝাবে তালাশ করলে হবে না সম্পূর্ণ কোরআন এবং সেই হদিসের আলোকে পুরোপূর্ণ ইসলাম আমাদেরকে গ্রহণ করতে হবে এর মাঝে আমাদেরকে আসতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে প্রকৃত মুসলিম একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আনুগত্যের মাধ্যমে তা প্রমাণকারী এবং শির্ক ও মুসলিম থেকে সম্পর্ক ছিন্নকারী এমন মুসলিম হয়ে আমাদের দুনিয়া থেকে যেন বিদায় করেন আমিন